ডিজিটাল অর্থনীতি এবং সুবিধাবঞ্চিত ডিজিটাল অর্থনীতি সুবিধাবঞ্চিত গোষ্ঠীসহ সমাজে বিভিন্ন গোষ্ঠীকে ক্ষমতায়ন এবং অসুবিধায় ফেলার সম্ভাবনা রয়েছে যদিও ডিজিটাল যুগ অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন এবং সংযোগের জন্য অসংখ্য সুযোগ নিয়ে আসে এটি বিদ্যমান বৈষম্যগুলো তৈরি করতে বা বাড়িয়ে তুলতে পারে এখানে কিছু উপায় রয়েছে যেখানে ডিজিটাল অর্থনীতি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের প্রভাবিত করতে পারে প্রযুক্তিতে প্রবেশাধিকার সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য অন্যতম প্রধান বাধা হল প্রযুক্তিতে সীমিত প্রবেশাধিকার এর মধ্যে ক্রয়ক্ষমতা অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ডিজিটাল দক্ষতার অভাবের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে প্রযোজনীয় সরঞ্জাম এবং সংস্থানগুলোতে প্রবেশাধিকার না থাকলে সুবিধা বঞ্চিত ব্যক্তিরা ডিজিটাল অর্থনীতিতে পুরোপুরি অংশগ্রহণ করতে এবং এর সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে পারে দক্ষতার ব্যবধান ডিজিটাল অর্থনীতিতে প্রায়শই নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতা এবং ডিজিটাল সাক্ষরতার প্রযোজন হয় সুবিধাবঞ্চিত ব্যক্তি যাদের মানসম্পন্ন শিক্ষা বা প্রশিক্ষণ কর্মসূচিতে প্রবেশাধিকারের অভাব রয়েছে তারা ডিজিটাল কর্মশক্তিতে উন্নতি লাভের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করাকে চ্যালেঞ্জিং মনে করতে পারে এটি বিদ্যমান আর্থসামাজিক বৈষম্যগুলোকে স্থায়ী করতে পারে কর্মসংস্থানের পরিবর্তন ডিজিটাল অর্থনীতি চাকরির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যদিও এটি নতুন সুযোগ তৈরি করে এটি নির্দিষ্ট ঐতিহ্যবাহী চাকরি এবং শিল্পগুলোকে প্রতিস্থাপন করে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা যারা কর্মসংস্থান লাভের ক্ষেত্রে ইতিমধ্যেই বাধার সম্মুখীন হতে পারে তাদের জন্য এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানো এবং উপলব্ধ ডিজিটাল চাকরির জন্য বর্ধিত প্রতিযোগিতার সম্মুখীন হওয়া কঠিন হতে পারে গিক অর্থনীতি এবং অনিশ্চিত কাজ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গীক অর্থনীতির মডেলগুলোর উত্থান আয়ের নতুন পথ তৈরি করেছে তবে এটি অনিশ্চিত কাজের উত্থানের দিকেও পরিচালিত করেছে যেখানে ব্যক্তিদের স্থিতিশীল কর্মসংস্থান সুবিধা এবং সামাজিক সুরক্ষার অভাব রয়েছে সুবিধা বঞ্চিত ব্যক্তিরা শোষণের জন্য বেশি সংবেদনশীল হতে পারে এবং ডিজিটাল শ্রম বাজারে তাদের দর কষাক ক্ষমতা কম থাকতে পারে ডেটা এবং গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ ডিজিটাল অর্থনীতি ডেটার উপর ব্যাপকভাবে নির্ভর করে এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ বাড়ায় সুবিধাবঞ্চিত ব্যক্তিরা তাদের সীমিত সম্পদ জ্ঞান এবং আইনি সহায়তায় প্রবেশাধিকারের কারণে ডেটা লঙ্ঘন পরিচয় চুরি এবং গোপনীয়তা লঙ্ঘনের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিষেবা সুবিধাবঞ্চিত ব্যক্তিরা প্রায়শই স্বাস্থ্যসেবা শিক্ষা এবং আর্থিক পরিষেবাগুলোর মতো প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবাগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় ইন্টারনেট সংযোগ ডিজিটাল সাক্ষরতা বা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাব তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং সুযোগগুলো অ্যাক্সেস করার ক্ষমতা সীমিত করতে পারে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং ডিজিটাল অর্থনীতিতে বৃহত্তর অন্তর্ভুক্তি উন্নীত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে এর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস সম্প্রসারণ ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ ডিজিটাল কর্মীদের জন্য শ্রম সুরক্ষা নিশ্চিত করা শক্তিশালী ডেটা গোপনীয়তা প্রবিধান বাস্তবায়ন এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের চাহিদা এবং সীমাবদ্ধতা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিষেবা ডিজাইন করা নীতিগত উদ্যোগ সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং সম্প্রদায় ভিত্তিক প্রচেষ্টা সবই ডিজিটাল বিভাজন দূর করতে এবং আরও ন্যাসঙ্গত ডিজিটাল অর্থনীতি তৈরি করতে ভূমিকা পালন করতে পারে জাতিসংঘের মহাশীব সরকার বেসরকারি খাত সুশীল সমাজ আন্তর্জাতিক সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি সম্প্রদায় এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের মধ্যে ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রস্তাবগুলো অগ্রসর করার জন্য ডিজিটাল সহযোগিতা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করেছিলেন ডিজিটাল আন্তর্নির্ভরতার যুগ জুন দুই হাজার প্রতিবেদনে প্যানেলটি কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ডিজিটাল প্রযুক্তিগুলোর ব্যবহারকে কাম্য পর্যায়ে নিয়ে যেতে এবং ঝুঁকিগুলো হ্রাস করতে একসাথে কাজ করতে পারে সে সম্পর্কে পাঁচটি সুপারিশ অন্তর্ভুক্ত করেছে একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি এবং সমাজ গঠন করা মানব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা মানবাধিকার এবং মানবিক কার্যক্রম রক্ষা করা ডিজিটাল বিশ্বাস নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা বৃদ্ধি করা সার্টিফিকেটের জন্য অবশ্য পাচ্ছ ডিজিটাল সহযোগিতা রোডম্যাপের প্রতিবেদন প্রস্তাবিত পটন আরেকটি চমৎকার প্রতিবেদন হলচ্ছে ডিজিটাল সহযোগিতার যুগ উদ্বাস্তু বা বাস্তুচ্যুত ব্যক্তিরা ক্রমবর্ধমান একটি জনসংখ্যা প্রাথমিকভাবে সাময়িক আবাসন সমাধান হিসেবে স্থাপন করা হলেও এগুলো স্থায়ী এবং নিম্নমানের অচলাবস্থায় পরিণত হয়েছে কেনিয়ার কিবেরা এর একটি উদাহরণ যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরগুলোর মধ্যে একটি সংস্থার মতে ৬৫ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত এবং এই গোষ্ঠীর মধ্যে তারা ইন্টারনেটের সাথে সংযোগ বিচ্ছিন্নতার সর্বোচ্চ অনুপাতে ভুগছে এটি ডিজিটাল পরিচয় জন্ম নিবন্ধন অর্থনৈতিক সুযোগ এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে বেশ কিছু গুরুতর সমস্যা তৈরি করে প্রস্তাবিত পটন মোবাইল অপারেটররা কি করছে সে সম্পর্কে আরও জানতে এই প্রতিবেদনটি দেখুন জোরপূর্বক বাস্তুচ্যুতদের জন্য মোবাইল পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সক্রিয় করা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াবলী বিভাগের অধীনে যান উদ্বাস্ত সম্পর্কে আরও জানতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালনার সুবিধাগুলো সুবিধিত। তবে ডিজিটাল প্রযুক্তিগুলোর ঝুঁকি সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতার জন্য ডিজিটাল প্রযুক্তিগুলোর পরিচালনার গুরুত্বের অনুরূপ শিক্ষিতি প্রয়োজন এটি সুপরিচিত যে ডিজিটাল প্রযুক্তিগুলো পরিচালনা এবং পরিষেবা প্রদানকে রূপান্তরিত করতে দক্ষতা অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা সক্ষম করতে সহায়তা করতে পারে তবে এই প্রযুক্তিগুলো নিরপেক্ষ নয় এবং নতুন ঝুঁকি প্রবর্তন করে যা তাদের উন্নয়ন সম্ভাব্যতাকে চ্যালেঞ্জ করে এই গবেষণাপত্রে এই সুবিধা এবং ঝুঁকিগুলো নথিভুক্ত করা হয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো প্রশমিত করার জন্য ডিজিটাল প্রযুক্তিগুলোর কার্যকর পরিচালনার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি এবং পরিচালনার জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তে এই সমর্থন করার জন্য তিনটি সুপারিশ করা হয়েছে ডিজিটাল রূপান্তরের জন্য একটি রাজনৈতিকভাবে অবগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা পরিচালনার ব্যবধান সমাধান করা এবং জনসাধারণের ক্ষেত্রের জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করা 10 মার্চ দুই তারিখে সঙ্গিহীত এমরিস উন্নয়ন এবং ঝুঁকি প্রশমনে ডিজিটাল প্রযুক্তিগুলো অবদান নিশ্চিত করতে এবং ঝুকি কমাতে পরিচালনায় ভূমিকা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এক ইউএন প্লাজা নিউইয়র্ক নিউইয়র্ক নিউ যুক্তরাষ্ট্র অনলাইন আইএসএসএন তিন হাজার সাত